বৈধ সফর গেলেন হোটেলে থাকবেন কি হ্যাঁ ইত্যাদি ইউরোপ আমেরিকা পশ্চিমা দেশে কি জন্য আর এইখানে হাতমা বাঁধা সৌদি আরবে যারা অন্য দেশে থাকে সৌদি আরব বলে জেলখানা বলে আশ্চর্য হয়ে যাবে আপনি যারা সৌদি বাইরে থাকে যুদ্ধ হয় তখন আশ্রয় নিয়ে বেশ কিছুদিন কিছু ভাই আমাদের পরিচিত ছিল তোরা বলতো সুবাহ আল্লাহ ইসলামিক ইউনিভার্সিটি মদিন আর আপনার ক্যাম্পাসে তো জেল জেলখানে আছে না কেন বলছি এখানে নামাজে যদি একটা নামাজ পড়তে না যায় তাহলে হাজিরা হয়ে যেত রিয়াজ এ কিংস ইউনিভার্সিটির ছেলেরা আমাদের সাথে তিনজন বিশেষ করে আমাদের গেস্ট হয়েছিল জীবনে আমাদের এগুলো নাই। ওদের কাছে আবার বেড়াতে রিয়াজে ওই সময় এই দেখি যে আসরের গেল। আমরা নামাজ পড়লাম কিছু ছেলে খেলতেই আছে খেলা বন্ধ হয়ে গেল খেলা ওখানে খেলার ফিল্ড আছে কিন্তু খেলা বন্ধ হয়ে গেল নামাজের সব বাধ্যতামূলক আসতে হবে কারণ সবাই তো আর সোজাহে নামাজ পড়বে না কিছু আছে এসছে দুনিয়ার গরজে ফ্রিতে স্কলারশিপ পেয়েছি আ পড়ে আসি কিন্তু নামাজ পড়বে না যদি ওদের ওপর এরকম চাপ না থাকে তাহলে ট্রেনিং এর স্থান ট্রেনিং নেওয়ার জন্য এসছে এখান থেকে যদি নামাজ না হয়ে যেতে পারে তাহলে কি করা হবে তাহলে এখানে একটা আহ ওই রকমের ব্যবস্থা আছে আলহামদার ইসলামিক পরিবেশ আছে তো ওইটা জেলখানা লাগে ওদেরকে আমি আশেপাশের দেশগুলিতে ভাইদের কাছ থেকে খবর পাচ্ছি যে বাহরাইনে অথবা দুবাইয়ে যারা থাকে टस्य कहीं अनेक दिन भाईरा कि सऊदी आरोप तुम्हारे जेलखाना তাহলে যদি এখানে এইরকম হয় তাহলে যারা ইউরোপ আমেরিকাতে থাকে তারা সৌদি আরব আসলে একটা ইসলামিক পরিবেশ আছে আপনার ইমান আমলে কত তারতঙ্গ কত পার্থক্য অনেক পার্থক্য দেখবেন ভ্রমণ করা তো আল্লাহ পাক ভ্রমণকারীদের প্রশংসা করেছেন যারা নেকির কাজে ভ্রমণ করি নেকির কাজে ভ্রমণ করা হচ্ছে তাহলে ভ্রমণ করা এখানে আর রোজাদারে করলাম না